হমাদুহু অনুসল্যে আলা রসুল হিল করিম আমি ভাই বোনেরা নির্জন মুহূর্তে একাকি গুণায় লিপ্ত হওয়া গুণাহার ব্যক্তিদের জন্য এটা খুবই মজাদার বিষয় তবে এর চেয়ে হাজারোগুণ বেশি মজাদার বিষয় হচ্ছে নির্জন মুহূর্তে আল্লাহরের ইবাদতে লিপ্ত হওয়া কেননা গুনার স্বাদ এটা কখনোই ইবাদতের সাদের ধারে কাছেও যেতে পারে না তাহলে আমরা কেন এত মজাদার বিষয়কে রেখে নিকৃষ্ট বিষয়ে জড়িয়ে পড়ছি একজন লোক নিজের কৃতকর্মের কারণে অনুতপ্ত হয়ে বলছিলেন ইতিপূর্বে আমি অনেক গুণা করেছি নির্জন মুহূর্তে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছি আল্লাহ ছাড়া আমারই অপরাধগুলো আর কেউ দেখেনি আমি অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাত করেছি যেটা আমার উচিত হয়নি আমি নির্জন মুহূর্তে মোবাইল কম্পিউটারের সামনে বসে বসে অনেক পাপাচার করেছি এখন এই গুনার মাকফিরতের জন্য আমি কি করতে পারি এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে প্রিয় ভাই সাধারণত তাও বাহ পূর্বের সকল গুণাহকে ক্ষমা করে দেয় তবে আমি ক্ষেত্রে আপনাকে ভিন্ন কিছু উপদেশ দিব আমার উপদেশ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতালাকে ভিন্ন কিছু করে দেখান যেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর অবাধ্যতা করেছেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছেন ঠিক সেভাবেই আপনি নির্জন মুহূর্তে আল্লাহর এইবাদতে লিপ্ত হন আপনার রবের সামনে সিসদায় লুটিয়ে পড়ুন নির্জন মুহূর্তে আপনার প্রতিপালকের নিকট ফরিয়াদ করুন আপনার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করুন আর আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ভালো কাজ গুনাককে মুছে দেয় নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরভূত করে দেয় আপনি গোপনে বেশি বেশি করে দান সাদাকা করুন কেননা হাদিস এসেছে সাদাকা সিররি সির্রি তু তো বা গোপনে দান সাদাকা আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয় আমাদের সালাফ ওলা মা একামগণ গোপনে ইবাদত করতে ভালোবাসতেন ইবাদতের ক্ষেত্রে তারা এতটাই গোপনীয়তা অবলম্বন করতেন যে তাদের ইবাদত সম্পর্কে তাদের স্ত্রী সন্তান এমনকি ঘরের লোকেরাও পর্যন্ত জানত না এটাই ছিল ইবাদতের ক্ষেত্রে আমাদের সালাফদের নীতি সুতরাং আপনি গোপনে আল্লাহর ইবাদত করুন আপনি প্রমাণ করে দেখিয়ে দিন যে হে আল্লাহ আমি যেভাবে গোপনে পাপাচারে লিপ্ত হয়েছিলাম ঠিক তেমনি ভাবে এখন গোপনে তোমার ইবাদত করছি তোমার কাছে ফরিয়াদ করছি তোমার কাছে দুহাত তুলে তাওবা বা করছি প্রিয় ভাই বোন নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করুন সুরায় মুকের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। আল্লাহ তালা জাহান্নাম সংক্রান্ত আলোচনার পর এই আয়াতটিকে উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন যারা নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে না দেখেও তাকে ভয় করে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে আর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে নিশ্চয়ই তারা জান্নাতে যাবে আপনি কি মনে করেন তাদেরকে শুধুমাত্র একটি জান্নাত দেয়া হবে না যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুন থেকে বিরত থাকে তাদের জন্য দুটি জান্নাতের নিশ্চয়তা রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়ালিমান আর যে ব্যক্তি তার জন্য এই আয়াতটি আমাদের অসংখ্য গুণাহ থেকে বিরত রেখেছে অসংখ্য পাপাচারের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই আয়াতটি আমাদেরকে অসংখ্য গুনা থেকে বিরত রেখেছে নাফে রহিম্লা বলেন একবার আমরা আবদুল্লা বিন অমর রাজি সাথে মদিনায় ঘুরতে বের হলাম পথিমধ্যে নাস্তা করার জন্য আমরা এক জায়গায় দস্তরখানা বিছিয়ে বসে পড়লাম এমন সময় আমাদের পাশ দিয়ে এক রাখাল যা ছিল আবদুল্লিবনে অমর রাদি আল্লাহ তাল্লাহু তাকে ডাক দিয়ে বললেন এসো আমাদের সাথে বসে নাস্তা করো রাখাল বললো না আমি এখন নাস্তা করব না কারণ আমি রোজা রেখেছি আব্দুল্লিবনে অমরাদি আল্লাহ তাল্লাহ আশ্চর্যজনিত হয়ে বললেন মরুভূমির এত প্রখর রৌদ্রের মাঝেও তুমি রোজা রেখে ছাগল চড়াচ্ছ তোমার কষ্ট হয় না এরপর আবদুল্লেবনে অমর রাদি আল্লাহ তালাহ তাকে লক্ষ্য করে বললেন এক কাজ করো তোমার এই বকরির পাল থেকে আমাদের কাছে একটি বকরি বিক্রি করে দাও আমরা এটা রান্না করে তোমাকেও কিছু গোস্ত দেব সে বললো এটা কিভাবে সম্ভব এগুলো তো আমার না এগুলো হচ্ছে আমার মালিকের আবদুল্লেবনে অমর র্দি আল্লাহ তালাহানহু তাকে পরীক্ষার জন্য বললেন মালিকের হয়েছে তো কি হয়েছে মালিক তো আর দেখছে না তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবে একটি বকরি বাগে খেয়ে ফেলেছে তখন সেই রাখাল আকাশের দিকে ইশারা করে বলল ঠিক আছে আমি আমার মালিকের কাছে যে না হয় মিথ্যে বললাম আকুলু বলে কিন্তু আমি আমার রবের কাছে আমি আমার প্রতিপালকের কাছে কি বলবো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব এ জবাব শুনে আবদুল্লিব আমর রাজ্য আল্লাহ দ্রুত মদিনায় ছুটে গেলেন তার মালিকের কাছে যে তাকে মুক্ত করলেন এবং ওই বকরির পালের মালিক বানিয়ে দিলেন প্রিয় ভাইও বোন দেখতেই পাচ্ছেন একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল সে আল্লাহর কাছে কি জবাব দিবে সে বিষয়ে চিন্তা করছিল প্রিয় ভাই বোন আপনারা জানেন কি যারা নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কি অপেক্ষা করছে তাদের জন্য তাদের প্রতিপালকের সাক্ষাৎ অপেক্ষা করছে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে ধন্য হবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেভাবে আমাদের কোনো কষ্ট হয় না ঠিক তেমনি ভাবে সেদিন তাদের প্রতিপালককে দেখতেও তাদের কোনো কষ্ট হবে না তাদের রবের সাথে সাক্ষাতের সেই দিনটা কতই না চমৎকার হবে তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে যেই আনন্দ যেই খুশি যেই স্বাদ তারা ইতিপূর্বে আর কখনোই অনুভব করেনি হায় সেই দিনটা কতই না চমৎকার হবে যেদিন আল্লাহ তালা তার সামনে থেকে নূরের পর্দাকে সরিয়ে দিবেন এবং ওই সকল ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন যারা নির্জন মুহূর্তে না দেখেও আল্লাহ তালাকে ভয় করত আল্লাহর ভয়ে ভীত সন্ত হয়ে থাকত আল্লাহ তালা সুরা কাফের ৩৩ নম্বর আয়াতের সাদ করছেন মন খাশিয়ার রাহমানিবাজা আবি কালবি মুনিব যারা না দেখেও নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে ভয় করত। এবং যারা বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো সেদিন তাদেরকে লক্ষ্য করে বলা হবে উদু হিসালিক আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো আজকে তো চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন লাহুম্মা ইয়সা উ নাফিহা তারা সেই জান্নাতে যা চাবে তারা তাই পাবে তাদেরকে তাই দেয়া হবে আল্লাহ তালা তারপর বলবেন আলাদাই না মজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আর অতিরিক্ত কিছু ওলা দিন মজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আর অতিরিক্ত কিছু পুরস্কার এই অতিরিক্ত পুরস্কারের ব্যাখ্যায় মুভাসিনেরামগন বলেন্লাহ এই অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া হে সকল ভাই বোনেরা যারা গোপনে আল্লাহকে ভয় করে থাকেন যারা নির্জন মুহূর্তে আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন আপনারা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই আপনাদের হৃদয়গুলো আল্লাহর সাক্ষাতে পরিতৃপ্ত হবে আপনাদের চক্ষুগুলু আল্লাহর দর্শন লাভে ধন্য হবে প্রিয় ভাইবোনেরা আমরা যারা শান্তিতে জাননাতে প্রবেশ করতে চাই আমাদের রবের দিদার লাভে ধন্য হতে চাই তাদের সকলে উচিত নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করা আল্লাহর ভয়ে সকল পাপাচার থেকে বিরত থাকা এবং নির্জন মুহূর্তে আল্লাহরের ইবাদতে মশগুল থাকা আল্লাহ তালা আমাদের সকলকেই নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করে সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে তারা ইবাদত করার তৌফিক দান করুন আনিল্লামদুলিল্লাহি রাবলমিন